বাংলার দূরেরও কাছে সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত ও বারাকবাদ জানাচ্ছি আজ আমরা একটি বিষয়ে সমষ্টিকে আলোচনা করব। আর সেজন্য আমরা আমাদের স্টুডিওতে যে সমস্ত অতি অতিথিবৃন্দদেরকে স্বাগত জানিয়েছি তাদের মাধ্যমে নির্দিষ্ট বিষয়টি বিভিন্ন দিক ও প্রসঙ্গসহ আলোচনা উপস্থাপন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তহ আপনারা জানেন যে সমষ্টিক আলোচনা এর মূল উদ্দেশ্যই হচ্ছে বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে একটি বিষয়ের কঠিন দিক তুরে ধরা যাতে আমরা সকলে সমভাবে উপকৃত হতে পারি আমাদের মন প্রতিপাদ্য চলছিল যে আরকানুল ইসলাম এর ইহজগতি কি কল্যাণ নিহিত হয়েছে আর এর ধারাবাহিকতায় আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইসলামের তৃতীয় রূপণ জাকাত পরিচিতি সেখান থেকে আমরা আলোচনা সূত্রপাত করবো জাকাত প্রসঙ্গ নিয়ে জাকাত ফরজ হওয়ার শর্তাবলী এই বিষয়ে আলোচনা আমাদের স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সাথে আর আমার সর্ব বামে উপবিষ্ট আছেন তরুণ আলেম শেখ মুজাফর বিনাসিন আর আমার বামে আরেকজন আলেম উদ্দিন শেফ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আর যতারেতি যেমনটি আমরা প্রথমেই বলেছিলাম আমরা যাকাত প্রসঙ্গ নিয়ে ইসলামের রুকন যার ইসলামের সৌধ প্রতিষ্ঠিত এই রুকনটি অত্যন্ত যা আমাদের সামাজিক জীবনে কি আনে সেই বিষয়টি আমাদের অনেকের অজানা অথবা আমরা হয়তো আত্ম খুলা হয়ে অনেক সময় এই হক থেকে নিজেরা জাতিকে বঞ্চিত করছি এবং পঙ্কিলতার আবর্তে অনেক সময় নিজেরা হারিয়ে যাচ্ছি সেজন্য প্রয়োজন এই বিষয়টি সম্পর্কে সচেতনতা ওর আন হাদিসের আলোকে এবং বাস্তবতার নিরিখে এই বিষয়টি আলোচনা একান্ত প্রয়োজন তাই আমরা প্রথমেই আলোচনা আমরা সূত্রপাত করার জন্য আহ্বান জানাবো আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাগীরকে ধন্যবাদ ও গুরুত্ব না একাগ্রতা সবচেয়ে বড় কথা রাসুল আল্লাহ তার কিতাব এবং তার রসুল মাধ্যমে যে কর্মটাকে যতটুকু গুরুত্ব দিয়েছেন আমরা যদি সে কর্ম গুরুত্ব না দিয়ে অবহেলার সাথে সমস্যা নেই এই চেতনা নিয়ে পালনও করে তবুও সে কারণ সে এর গুরুত্বর অবমূল্যায়ন করেছে কাজেই একটা আবাদতের উপকার পেতে দুনিয়ার উপকার এবং আখেরাতের উপকার পেতে তার পরিচয় এবং গুরুত্ব আমাদের খুব ভালোটা প্রত্যয় দৃঢ় হতে হবে আমরা দেখেছি যে জাকাত হলো গত পর্বে যেটা আমরা আলোচনা করেছি যে জাকাত আল্লাহ নামটাই দিয়েছেন এর অর্থ বৃদ্ধি এবং পবিত্রতা আমাদের সম্পদ এবং মন মানসিকতা কিভাবে বাড়ে এবং কিভাবে পবিত্র হয় এটা গত দিনে আমরা মোটামুটি আলোচনা করেছি এর সাথে আমরা সংযোগ করতে পারি নির্ধারিত কিছু সম্পদ যখন নির্ধারিত মানে চলে যায় তার থেকে নির্ধারিত পরিমাণ ব্যয় করাটাকে জাকাত বলা হয় মানে আমরা বলতে পারি যে একটা শরীয়ত নির্ধারিত পরিমাণ কোন পর্যায়ে গেলে জাকাত ফরজ হবে এবং কতটুকু এই সবগুলো বিষয় আমাদের ভালো করে উপলব্ধি করা দরকার তাহলেই আমরা জাকাতের উপকারিতাটা বুঝতে পারবো ধন্যবাদ আলহামদুলিল্লাহ জাকাত ফরজ হওয়ার জন্য মৌলিক শর্ত আগে নির্ধারণ করতে হবে যে শরীয় কোন কোন বিষয়ে জাকাত নির্ধারণ করেছে আর তখনই জাকাত ফরজ হবে যখন একটা নির্দিষ্ট পরিমানে আসবে যেমন শর্ত তারপর একজন তাকে মুসলিম হতে হবে তাকে আকেল হতে হবে স্বাধীন হতে হবে এই শর্ত পরে যখন মালের বিষয়টা আসবে একটা নির্দিষ্ট না একজন মুসলিম হতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে হবে জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হতে হবে তারপরে মাল সম্পূর্ণ ব্যক্তি হতে হবে জি এই কয়েকটি শর্ত এক জায়গায় হলে তারপরে তার উপরে জাকাত ফরজ হবে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে সেক্ষেত্রে যখনই জাকাত কোন ব্যক্তির উপরে এই গুণগুলো যখন থাকবে তার মধ্যে তখন তার উপরে জাকাত দেওয়াটা ফরজ হবে তো মৌলিক একটা বিষয় সেটা হলো কতটুক পর্যন্ত পৌঁছলে তালিকা দিতে পারি যেমন স্বর্ণ স্বর্ণরূপ রৌপ এটা জাকাত দিতে হবে এবং সোনার উপার যেটা স্থলে বর্তমানে নগদ টাকা এর জাকাত দিতে হবে বাণিজ্যের জন্য রেখে দেওয়া যে কোনো পণ্য সেটা মাটি হোক আর পানি হোক বিক্রয়ের জন্য এটা ব্যবসায়ের সংরক্ষিত ব্যবসায় পণ্যের জাকাত দিতে হবে আর ফসলের জাকাত দিতে হবে অর্থাৎ ভূমি থেকে উৎপন্ন শুধু ফসল নয় দর্শকরা ভুল বুঝতে পারেন ভূমি ব্যবহার করে মধু উৎপন্ন করলে তারও জাকাত দিতে হবে লবণ উৎপন্ন করলে তারও জাকাত দিতে হবে যে ফল হয় সংরক্ষণযোগ্য একটা হলো আপনার স্বর্ণ রোপ এবং দ্বিতীয় হলো ব্যবসায়িক সম্পত্তি তৃতীয় হলো আপনার ফসল জমি থেকে জমির উৎপন্ন ফসল চতুর্থ হলো গবাদি পশু গবাদি পশু থেকে যে সমস্ত দুটো জিনিস একটা জিনিসই মূল জান মালিকানা যদি আসে গেল জি কোনো ব্যক্তি যদি পায় যদি তার অধিকার আছে তখন সে জায়গাটা দিবে না যখন পেয়ে কোনো ব্যক্তি তখন তার উপরে হলো আমরা নগদ অর্থকে কে জাকাত বের করবো স্বর্ণ রূপার জাকাতের কি স্বর্ণ এবং রূপার জাকাত যেহেতু আদিসের ভাষ্য পাঁচ ওকিয়ার আধুনিক পরিমানে আমাদের সমাজে সাড়ে বাউান্ন তোলা বলা হয় এটা খুব প্রসিদ্ধ আর সোনার ক্ষেত্রে যেটা সোনা সাড়ে সাত তোলা পঁচাশি গ্রামে সাড়ে সাত বড়ি পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে তার নিচে হলে তারপরে জাকাতা আর সাড়ে বাউন্ন তোলা রুপা বা পাঁচশো পঁচানব্বই বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি धान ना तार ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तूनार आलोक जीवन गढ़ारृथा निवाचित किताबल माराम मीन आदिल्ला हकाम यमे दर्शे हादीर सुव्यवस्था करकल के शार एवं जानारदरण जाना দেখুন শুধু <laughs> <laughs> A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Nobhi Dev Kahi. Today, we will be able to bring the whole world to Bangladesh. <laughs> Muhammad Sallallahu Alaihi Wasallamit, Moni Bukhtar. उदाहरण नदीर मत जार घर निकटे नदी रही पांच बार उक्त नदी गोसल करे। सही मुस्लिम प्रथम खंड सला हादिर संख्या चारशारो জাকাত পরজ হয় সেই নেশাব নিয়ে আমরা আলোচনা করছিলাম যেটা আমরা যেটা সংযোগ করতে চাচ্ছিলাম অর্থাৎ একজনের সাড়ে বান্ন তোলাপার কম থাকলে জাকাত হবে না সাড়ে সাত ভরি টোনার কম থাকলে জাকাত হবে না এর অর্থ অনেক সময় সাধারণ মোমেন মনে করতে পারেন যে আমার যদি এর বেশি হয় যতটুকু এর উপরে যেটা আছে ও আর কখনোই ট্যাক্স হবে না এটা কিন্তু ইসলামের বিধান নয় অর্থাৎ যার নেশাবের কম আছে তিনি জাকাত দেবেন না পরিমাণ বা বেশি হলে সাড়ে সাত তোলা যেহেতু নির্ধারণ তাকে বলা হচ্ছে দুইটা সুযোগই সে নিবে কেন সাড়ে সাত ভরের কম হলে জাকাত দিবে না কিন্তু বেশি হলে বেশির অংশটুকু জাকাত দিবে না কারণ অনেকে বুঝতে চান না যে বিষয়টা সে ক্লিয়ার করছিলেন যে কারো অর্থ আছে আবার স্বর্ণও আছে দুইটা মিলেই যদি হয় যেমন কারো তিন ভরি স্বর্ণ আছে কিন্তু স্বর্ণ আর টাকা মিলে যদি জাকাত হয় তবু জাকাত কোনটা পরিমান ধরা হবে এটা ক্লিয়ার করা দরকার জিনিসটা অর্থাৎ সেটা কি রূপার হিসাবে মিলে গেলেই জাকাত এসে যাবে নাকি স্বর্ণ হিসাব মিলতে হবে এখন দর্শকের খুব স্বাভাবিক প্রশ্ন আসবে যে তাহলে আমার তো সাড়ে সাত ভরি স্বর্ণের সমমূল্য নেই কিন্তু রূপার যে নেশা ওইটা তো পূর্ণ হয়ে গেছে একটা প্রশ্ন আসে স্বাভাবিক যে আমরা একটা মানদণ্ড হিসেবে গণ্য করা হয় দ্বিতীয়ত সোনার মূল্যটাই বেশি রূপার মূল্য এত কমে গেছে যে রূপা কে নেশাব ধরলে অনেক গরিব মানুষের উপরে খরচ হয়ে যায় এটা তারা বলেন কিন্তু আমার কাছে মনে হয় ংশ হাতিজে বারবার রূপার নেশাবের কথা বলা হয়েছে সোনার নেশাবের কথা অনেক কম বলা হয়েছে দ্বিতীয় হলো নেশাব নির্ণয়ে দুইটাই মানদণ্ড সমানভাবে দুই নম্বর হলো যে তার মানে রূপার মাধ্যমে ক্ষেত্রে দরিদ্র মানুষদের কোনটার দ্বারা বেশি উপকার হবে এটার দিকে লক্ষ্য ইসলামের একটা মূল নীতি তৃতীয় আরেকটা বিষয় আছে যেটা এই তিনটে কারণে রূপাকে মূল ধরা উত্তম বলে আমরা মনে করছি একটা হলো যে রুপার নেশাবের উপরে রোসিন না অর্থাৎ যতক্ষণ না ওনার কাছে ছয় লাখ টাকা হলো বা পাঁচ লাখ টাকা হলো উনি জাকাত দিলেন না কিন্তু রুপার হিসেবে জাকাত হয়ে যাচ্ছে এক্ষেত্রে একটা ফরজ এবার নষ্ট হওয়ার ভয় থেকে যাচ্ছে মানে আমরা এটা দুটা দিক বলতে পারি যে আগে আদায় করতে পারলেন তার উপর থেকে এটা কর্তব্য তিনি সবচেয়ে বড় বিষয় দর্শকদের বুঝতে হবে জাকাত আমরা বোঝা মনে করি যে কোনো রাষ্ট্রে একটা পরিচিতি থাকে তিন নাম্বার থাকে আমি সরকারকে সচেষ্ট হওয়া আল্লাহ করে যে সর্বোচ্চ করদাতা সর্বোচ্চ করদাতা দুনিয়াতে হবে কিন্তু আল্লাহর কাছে যে সর্বোচ্চ জাকার দাতা হয় তার মর্যাদা অনেক বেশি ভালো আল্লাহ রোপ্যের জাকাতের প্রসঙ্গটা যেটা আসছিলেন তাৎপর অঞ্চলে কোনো কোনো ভূখণ্ডে ছিল স্বর্ণের ব্যবহার কোনো অঞ্চলে ছিল রোপের ব্যবহার এক আর আধুনিক পোকাগন যেটা বলতে চেয়েছেন সেটা হলো প্রচলন যখন স্বর্ণের থাকবে তখন স্বর্ণের অনুযায়ী সব মাপ কাটি ব্যবসা পণ্যের সব জায়গাতে দেশীয় যখন স্বর্ণ তখন স্বর্ণের অনুযায়ী হবে। হবে আর যখন কোন তখন রোপ্য অনুযায়ী জাকাত দিতে হবে এটা বাজারের উপর নির্ভরশীল যেমন অর্থ এবং স্বর্ণ ও গচ্ছিত সম্পদ দুইটা যেমন বাজারের জাতের উপর নির্ভর করবে ঠিক ওই দেশীয় অর্থের মান্ড কি স্বর্ণ না রূপ দুই আরেকটা বিষয় হলো যদি কিন্তু আর একটা বিষয় ঘটবে জাকাত নেওয়ার লোকের সংখ্যা থাকবে না এই জন্যই যে সত্তর হাজার টাকা হলে একজন ব্যক্তির উপরে জাকাত খরচ হয়ে যায় মাত্র সত্তর হাজার তাহলে এমন কোন ব্যক্তি একটা সাধারণ দরিদ্র ব্যক্তির কাছে যে এই প্রচলনটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যদিও বা মানুষ বা আমরা মনে করছি একটা জিনিস যে চাঁদির হিসাব বা রোপ্যের হিসাবে জাকাতটা দিলে বেশি মানুষ জাকাত দিত কিন্তু জাকাত নেওয়ার মানুষের অর্থ আছে সেটা একটা বিষয় হবে না কাছে অর্থ হলো লোকটি সচ্ছল অসচ্ছল নয় হোক না সেটা সত্তর হাজার আর ভরণ পোষণ সবকিছু বাদ দিয়ে যদি সত্তর ধরি আমরা বাজার মূল্য পাশাপা পশানব্বই গ্রামের তো এটা এক বছর টিকে থাকার অর্থ কিন্তু লোকটি একটা হলো নির্দিষ্ট পরিমাণ অঙ্কে পৌঁছে যাওয়া আর দ্বিতীয় হলো ওই পরিমাণ অংশ আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের অতিরিক্ত হবে এবং তার এক বছর এটা তার কাছে থাকবে এটা করবে না স্বর্ণ এবং ফসলের ব্যাপারে বলতেছি যে নির্দিষ্ট পরিমাণ পোষতে হবে এবং এক বছর তার কাছে এটা সঞ্চিত থাকতে হবে কোনো কারণে নাই এই ক্ষেত্রে যেটা হলো যে আমরা কি আরো এরম করে বলতে পারি না যে আধুনিক জিজ্ঞাসায় যেটা আসতেছে যে আমরা স্বর্ণকে মানদণ্ড ধরবো না রূপাকে মানদণ্ড আবার আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা কথা যেটা শেখ মুজাফর আলোচনার মধ্যে ফুটে যে যেই দেশে যেই মুদ্রাকে বেশি মানদণ্ড হিসাবে ব্যবহার করা হয় সেটাকেও মানদণ্ড ধরে নেওয়াটা অধিকতর যোগ যুক্ত হতে পারে প্রচলন দেখা যাচ্ছে আবার টাকার মান এক জায়গার সমান নয় এখানে যদি দেখা যাচ্ছে স্বর্ণ বা রূপের একটা হিসাব আছে যদিও বা আন্তর্জাতিক মানদন্ড দীর্ঘামেরও হলো স্বর্ণ তার হাদিসের ক্ষেত্রে দিনার এবং দীর্ঘাম দুইটা ব্যবহার করেছে স্বর্ণ ব্যবহার করা হয়েছে রুপোর ব্যবহার করা হয়েছে যেটা আপনার কথার সাথে যোগ দিচ্ছিলাম জি জি ধন্যবাদ এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ওই দিক বিবেচনা করা যেতে পারে যেটা হলো হবে সমাজে অর্থনীতির চাকাটা দরিদ্র হিসাব করা যেতে পারে তাছাড়া এটাও তো আমরা বলতে পারি যেহেতু স্বর্ণ এবং রূপা দুটাই রসুল্লাহ করেছেন সুতরাং কেউ যদি একটিকে ন ধরে মানে রৌপ্য রক্ষিত আছে পুরানেও জাহাব স্বর্ণ এবং উপর দুটাই ব্যবহার করা হয়েছে যার কাছে রৌপ্য সংরক্ষিত আছে সে রোপ্যই জাকাত দিয়ে দিবে দুইটাকে মানদণ্ড এখন আমরা রাষ্ট্রীয় মানদণ্ড যেটা ঠিক করছি এটা তো আজকের প্রেক্ষাপটের ভিত্তিতে কিন্তু হাদিসে তো রসুল আকাম সাল্লাহাম কোনটাকে প্রাধান্য দেন না যে এটাকেই মূল ধরতে হবে উনি দুইটাকেই মৌলিক রেখেছেন অতএবো একটা সাথে মিললে জাকাত দেওয়াটাই আর যেকোনো একটি ধরে দিলেই আপনার হক আদায় হয়ে যাবে স্টুডিও দর্শক আজকে আমাদের হাতে আর সময় নেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আবার ইনশাআল্লা পরবর্তীতে কোন অনুষ্ঠানে জাকাতের অন্যদিকগুলি নিয়ে আলোচনা করব ততক্ষণে আল্লাহ রবীন্ন আপনাদের আমাদের সকলকে কল্যাণের উপরে কায়েম রাখুন सम्पद परीक्षा कर सम्पद नहीं परीक्षा जाए जा अनुप्राणी चिंता साधना आल्लाह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादी समूह आज रत एगार सकाल दस टाय बांग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 Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spend the message of Allah's name. To implement the convincing Islamic come educational formula to excel in your career, dekhun, career guidance. Aaj raat, shade time, aap poonoh shamprachar. Shokal shade hai Bangladesh tae bangladeeshe. Peace TV Bangla hai.